बांगदेश बांगल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 আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ আম্মা ওসলাম সুপ্রিয় দর্শক শ্রোতা গত অধিবেশনে আমরা স্বর্ণ ও রৌপ্যের জাকাত সংক্রান্ত আলোচনা শুনেছি যে স্বর্ণ রৌপ্য মূলত একজন মানুষের সাধারণ সম্পদ হিসাবে থাকলে তার জাকাত সেভাবে দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে কারো অধীনে যদি স্বর্ণ ও রৌপ্য অলংকার হিসাবে থাকে তাহলে এর জাকাতের হুকুম কি কারো অধীনে স্বর্ণ ও রৌপ্য অলংকার হিসাবে থাকলে সেটা সাধারণত দু ধরনের হতে পারে প্রথম স্বর্ণ ওরপ্যের অলঙ্কার তৈরি করে রেখেছেন আমাদের বনেরা শুকেশে ভরে রেখেছেন কখনো তার ব্যবহারের প্রয়োজন হয় না ব্যবহারের জন্য আলাদা রয়েছে যদি এ ধরনের হয়ে থাকে হাতে ব্যবহার হচ্ছে না শরীরে ব্যবহার হচ্ছে না সঞ্চয় করে রেখেছেন অথবা বেচা কেনা করবেন এমন জন্য রেখেছেন তাহলে কোনো সন্দেহ নেই সকলের ঐক্যমতে এর জাকাত দিতে হবে যদি সঞ্চয় করে শুধু রাখা হয় ব্যবহার না হয় তাহলে এর জাকাত দিতে হবে কোনো দ্বিমত নেই সবাই মত। দ্বিতীয় বিষয় যদি এমন হয় স্বর্ণ ঔরপ্যের অলঙ্কার কিন্তু তা ব্যবহার করছেন তাহলে তার জাকাত দিতে হবে কি না জবাব এ বিষয়ে দুটি মত পরিলক্ষিত হয় এক একমত হলো জাকাত দেওয়ার পক্ষে আর এক মত হচ্ছে না এটি ব্যবহৃত বিষয় হিসাবে তার জাকাত দিতে হবে না অন্যান্য ব্যবহৃত সম্পদের মতোই ব্যবহৃত সম্পদ হিসাবে গণ্য হবে মতের স্বপক্ষেই কর সন্না থেকে দলিল উপস্থাপন করার চেষ্টা করেছেন যারা বলে থাকেন জাকাত দিতে হবে বা যারা বলে থাকেন প্রথমে আমরা সেই মঠটি আগে আলোচনা করি যারা বলেন যে ব্যবহৃত অলঙ্কারের স্বর্ণরূপের অলঙ্কারের জাকাত দিতে হবে না তারা বেশ কিছু দলিল পেশ করেন প্রথম একটি সুপ্রসিদ্ধ দলিল হলি এ জাকাতন ব্যবহৃত অলঙ্কারে কোনো জাকাত নেই এটি মূলত এই হাদিসটি বাতিল হাদিস এটি কখনো সহি নয় এছাড়া তাদের কিছু দলিল রয়েছে যেগুলি বক্তব্য থেকে প্রসিদ্ধ বলেন যে আব্দুল্লাহ ইবনা তিনি তার বাচ্চাদের মেয়েদের জন্য স্বর্ণের অলংকার তৈরি করতেন কিন্তু সেটা থেকে কোন জাকার দিতেন নাহার ভাইয়ের কিছু অপ্রাপ্ত বয়স্ক মে এতিম হিসাবে তিনি দেখাশোনা করতেন তাদের যাদের অলঙ্কার ছিল কিন্তু সেই অলংকারের তিনি জাকাত বের করতেন না এই জাতীয় কিছু সাহাবিদের বক্তব্য থেকে পাওয়া যায় অলংকারের জাকাত না দেওয়ার পক্ষে এই সমস্ত দলিলের আলোকে এক শ্রেণীর আলিম কিছু আলিম সমাজ তারা ব্যবহৃত অলঙ্কারের জাকাত না দেওয়ার পক্ষে কথা বলেন কিন্তু অলঙ্কার যদি সঞ্চয় করে রাখা হয় ব্যবহার নয় অথবা ব্যবসার সম্পদ হিসেবে রাখা হয় তাহলে অবশ্যই তাদের কাছেও জাকাত দিতে হবে দ্বিতীয় শ্রেণী বলেন যে অলঙ্কার সঞ্চয় করে রাখা হলেও জাক্ দিতে হবে ব্যবসার জন্য রাখলেও জাক্াত দিতে হবে সাধারণ ব্যবহার করলেও যদি তার এই অলঙ্কার স্বর্ণের নিসাব পরিমাণ হয়ে যায় অর্থাৎ স্বর্ণের অলঙ্কার সাড়ে সাত ভরি বা তার চেয়ে বেশি হয় রৌপ্যের নেশাব পরিমাণ হয় অর্থাৎ রৌপ্যের অলঙ্কার সাড়ে বন্য ভরি বা তার চেয়ে বেশি হয় তাহলে এই সম্পদের জাকাত অবশ্যই তাকে দিতে হবে এক্ষেত্রে ব্যবহারের জন্য হোক অথবা সঞ্চয় করে রাখা হোক সর্ব অবস্থায় জাকাত দিতে হবে তারা দলিল হিসেবে ব্যবহার করেন কয়েক শ্রেণীর দলিল প্রথম শ্রেণীর হলো করান এবং হাদিসে যেগুলি সাধারণ দলিল এসেছে ফরজ সেগুলিকে তারা এখানে ব্যবহার করেছেন যেমন আল্লাহ সুবাহিন আলী যারা স্বর্ণরূপ সঞ্চয় করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না দেয় না তাদের জন্য জাহান্নামের কঠিন আজাবের সুসংবাদ দেওয়া এই আয়াতটি যদিও সাধারণ স্বর্ণরূপের জাকাতের ক্ষেত্রে কিন্তু স্বর্ণরূপ অলংকার হলেও এক্ষেত্রেও তারা এটিকে দলিল হিসেবে ব্যবহার করেছেন অনাদছে সহিমের হাদিস নয় শত সাতাশি নম্বর হাদিস মা মিন্দিহা বিহা। যিনি স্বর্ণের মালিক হবেন আর এই স্বর্ণ যদি জাকাত আদায় না করে থাকে তাহলে ক্যামতের দিন সেটা গরম করে তাকে শেখ দওয়া হবে তাহলে সেই স্বর্ণ অলঙ্কার হিসাবে থাকলেও আর সম্পদ হিসাবে থাকলেও সর্বাবস্থায় তৃতীয় দলিল প্রথম দলিল হলো কোরআন থেকে দ্বিতীয় দলিল হাদিস থেকে তৃতীয় দলিল যেগুলি শুধুমাত্র অলঙ্কারের দলিল হিসাবে ব্যবহার হয়েছে অলঙ্কারের জন্যই বিশেষভাবে দলিল যেমন একটি একজন মহিলা আসলেন যে মহিলার সাথে তার একটি মেয়েও রয়েছে সেই মহিলার সাথে তার মেয়ে মেয়ের হাতে দুটি মোটা মোটা স্বর্ণের চুরি রয়েছে রাসুল সালি হুসালাম সে মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই তোমার মেয়ের হাতের স্বর্ণের জাকাত দাও তিনি বললেন লা মহিলা বললেন না জাকাত দিই না রাসুল সাল্লাম বললেন তোমার কাছে কি আনন্দের বিষয় হতে পারে যে এ দুটির জাকাত না দেওয়ার কারণে কেমতের দিন আল্লা সুহানা হালা এই ধরনের জাহান্নামের আগুন থেকে চুরি তৈরি করে তোমাকে পরায় দিবে এটা কি তোমার জন্য আনন্দের বিষয় হবে সাহাবি বলছেন রাসুল সাল্লা ইসাল্লামে এই কথা শোনার সাথে সাথে সেই চুরি দুটি খুলে ফেললেন খুলে ফেলে আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলেন বললেন যে এই চুরি আমার দরকার নেই এগুলি আল্লাহ এবং তার রসুলের পথে ব্যয় হবে আল্লাহ আকবর কত কঠিন ভাবে রাসুল সাল্লাহ বললেন এ হাদিসটিকে কেউ গ্রহণ করেছেন কেউ গ্রহণ করেননি কারণ হলো এ হাদিসটি হচ্ছে আবুদাউদের হাদিস আবু দাউদের হাদিস এক হাজার পাঁচশত নাম্বার হাদিস যে হাদিসটিকে এবং তিরমিজিতেও এসেছে ছয় শত নম্বর হাদিস নাসাইতেও এসেছে মোসনাদা আহমদেও হাদিসের এ হাদিসটিকে তার বিভিন্ন সাক্ষী সাপক্ষে শহী লেগাই রহি বলা হয় কিন্তু যারা জাকাত না দেওয়ার পক্ষে তারা এই হাদিসটিকে সহিদটি গ্রহণযোগ্য নয় আর যারা জাকাত দেওয়ার পক্ষে বলেছেন তারা বলেন এই হাদিসটি সহি বিভিন্ন সনদের আলোকে সাক্ষীর আলোকে হাদিসটি সহিদেশটি সহি হয়ে থাকে তাহলে অলংকার ব্যবহৃত অলংকারের জাকাত না দিলে কোনো সন্দেহ নেই অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে ব্যবহৃত অলঙ্কার জাকাত সংক্রান্ত আরেকটি হাদিস جي حديث عبدالله بن شدادو تبوني تتنبولين عمرا يكود عائشة رضي الله تعالى عن حركة سجلم تكون تنبولين دخل علي يا رسول صلى الله عليه وسلم فرأى في يدي فتخاتم من ورق فقال ما هذا يا عائشة فقلتو صنعتهن أتزين لك يا رسول الله رسول صلى الله عليه وسلم يكود عمر قتا عشلين ايش تني دخلين جامي بشكسو অলংকার তৈরি করেছি রৌপ্যের আমাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা এগুলি কি জন্য আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম এই অলংকারগুলি তৈরি করেছি আমি আপনার কাছে আমি একটু এই অলংকারগুলি ভালোভাবে পরে আপনার সামনে আসব আপনি আনন্দিত হবেন এই জন্য রাসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি এর জাকাত দাও আমি বললাম না রাসুল সাল্লাই বললেন এটাই তোমার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট অনুরপ ভাবে আর একটা হাদিস আসমা বিনাজি তিনি বলছেন দেখালতো কাছে গেলাম আমার খালার হাতে অনেকগুলি চুরি পরানো ছিল স্বর্ণের তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এর দাও আমরা বললাম না না রাসুল সাল আলিহিহসাল্লাম বললেন তাহলে জেনে রাখো এর যদি জাকাত না দাও তাহলে এর শাস্তি স্বরূপ হিসাবে আল্লাহ আল্লা সুবাহ নামের আগুন দিয়ে তৈরি করা চুরি তোমাদেরকে এ ধরনের পরায় দেবেন এ হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস যেটি মুসনাদে আহমদে এসেছে এবং তবরানি কবির এসেছে আরো বিভিন্ন গ্রন্থে এসেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আরো কিছু দলিল রয়েছে আমরা নিয়ে আসব এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো সালামুম রহমতুল পথে তারা কারা প্রতি তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্ ব্যালহীম অলদিন তবে কি ইচ্ছে করে অথবা চলেছি সেই অভিষব্দ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन निये पथे चला जाए द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के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 বিরতির পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম ব্যবহৃত অলংকারের জাকাত হবে কি না আমরা বলেছি যে দুটি মত রয়েছে মত হচ্ছে জাকাত নেই অপর মত হচ্ছে অবশ্যই জাকাত দিতে হবে এ মর্মে বেশ কিছু দলিল আমরা পেশ করেছিলাম সর্বশেষে যে দলিলটি পেশ করেছিলাম মোমুল মমিনিন আয়েশারাদিয়াল্লাহ আনহা তিনি রৌপ্যের কিছু অলঙ্কার তৈরি করে নিয়েছেন রাসুল সালি সামনে সেগুলি ব্যবহার করে তিনি উপস্থিত হবেন তাকে আনন্দিত করবে এই জন্য রাসুল সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি এর দাও তিনি বললেন যে না রাসুল সাল্লাই বললেন জাহান্নামের আগুনেই তাহলে তোমার জন্য যথেষ্ট যদি জাকাত না দাও অনুরোপ হবে আর একটা হাদিস আসমাবিন তিয়াজিদ তিনি বলছেন দেখালতো আনা সালিমা বিন আসমা আবিন তিয়াজিদ বলেন যে আমি এবং আমার খালাসহ নবী সাল্লাইসাল্লামের কাছে গেলাম আমার খালার হাতে অনেকগুলি চুরি পরানো ছিল স্বর্ণের তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এর জাকাত দাও আমরা বললাম না দিই না রাসুল সাল্লি হিসাল্লাম বললেন তাহলে জেনে রাখো এর যদি জাকাত না দাও তাহলে এর শাস্তি স্বরূপ হিসাবে আল্লাহ সুবাহান জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা চুরি তোমাদেরকে এই ধরনের পরায় হাসান এ হাদিস আর বিভিন্ন রাসুল সাল্লামের হাদিস ছাড়াও সাহাবিদের থেকে অনেক বক্তব্য এসেছে যেগুলিও সহি যেমন আবদুল্লাহদ রাজিয়াল আনহু হতে বর্ণিত একদম একজন মেয়ে মানুষ আবদুল্লা ইবনেমা সৌদরাজ্লানহকে জিজ্ঞাসা করলেন যে ব্যবহৃত অলঙ্কারের কোন জাকাত দিতে হবে কিনা আব্দুল্লাহনি ব্যবহৃত এর পরিমাণ হয়ে যায় তাহলে তুমি অবশ্যই এর জাকাত দিবে জিজ্ঞাসা করলেন যে আমার ঘরে কিছু এতিম বাচ্চা রয়েছে আমি যদি তাহলে এই অলংকারের জাকাত তাদেরকে দেই দেখি যথেষ্ট হবে বললেন যে হা দিতে পারোটি সহিহি যেটা মুসান বর্ণনা এসেছে বর্ণনা জকাতের স্বপক্ষে সাহাবে আনহু তার থেকে আরেকটি বর্ণনা এসেছে আন্না সালেম। বের করে দেয় অর্ণনা এসেছে তিনি বলেন যদি অলংকার এর জাকাত দেওয়া হয় তাহলে তা ব্যবহারে কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং দ্বিতীয় যেটি মত জাকাত দিতে হবে এই মর্মে অনেকগুলি দলিল পেশ করা হলো এখন প্রশ্ন হলো তাহলে কোন মঠটিকে প্রাধান্য দেব আমরা আগেই বলেছি যে অলঙ্কার দুধরনের হতে পারে কিছু অলঙ্কার আপনি তৈরি করেছেন কিন্তু শোকে ভরে রেখেছেন সঞ্চয় করে রেখেছেন ব্যবহার করার প্রয়োজন হয় না অথবা ব্যবসার উদ্দেশ্যে তাহলে এই অলংকারের জাকাত দিতেই হবে সকলের কাছে এতে কোনো সন্দেহ নেই কোনো দিমত নেই দ্বিতীয় বিষয় হলো যে এই অলঙ্কার তৈরি করেছেন কিন্তু তা ব্যবহার করছেন এই ব্যবহৃত অলংকারের জাকাতের সপক্ষে অনেকগুলি দলিল বর্ণনা করেছি আমরা আবার কেউ বলেন যে করতে দিতে হবে না এ মর্মেও কিছু দলিল বর্ণনা করেছি আমরা পল্লাহ আলাম অনেক বিজ্ঞ ব্যক্তিদের কাছেও যা প্রাধান্য পায় विषयटी प्राधान्य हे ज दे हिसेब मने करी कारण अन्न एक सहे हादीश तिरमिजी एम नास हादी सहे हादीस अल्लाह रसुल्लामें दर बुका जे जिनटा तुम निश्चित होते संशय मधे रेस इटे निश्चित हार पथे तुम जाओ संशय मध्य थे অতএব ব্যবহৃত অলঙ্কারের জাকাত যদি না দেই তাহলে শাস্তিভোগ করতে হতে পারে এমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে সুতরাং এর জাকাত দেওয়াটাই নিরাপদ মনে করছি যদি জাকাত ফরজ নাও হয়ে থাকে তাহলেও আপনি কমপক্ষে যেটা বের করলেন সেটার জন্য তো আপনি অবশ্যই সব লাভ করবেন তাই আমরা বল যে প্রাধান্য এটাই দিতে পারি আমরা যে জাকাত দেওয়াটাকে আমরা প্রাধান্য দিচ্ছি অল্লাহ তালাহ আলম কেউ আরও অনেক কিছু দলিল বলতে পারেন সেদিকে আর যাওয়ার প্রয়োজন মনে করছি না বরং জাকাত দেওয়াটাই নিরাপদ মনে করছি জাকাত দেওয়াটাই প্রাধান্য মনে করছি অল্লাহ তাল্লা আহলাম প্রশ্ন জাগতে পারে যে ব্যবহৃত অলঙ্কারের জাকাত এক্ষেত্রেও কি নির্দিষ্ট পরিমাণ ও শর্ত থাকতে হবে জবাব হাঁ ব্যবহৃত অলঙ্কারের জাকাতের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ এবং শর্ত পূর্ণ হওয়ার শর্ত অবশ্যই কেউ যদি বলে থাকে যে না শুধু এমনি ব্যবহৃত অলঙ্কার হলেই তার জাকাত আমরা বলবো যে না যে সমস্ত বর্ণনা আমরা উল্লেখ করেছি সেগুলির আলোকে বোঝা যায় যেমন দুটি মোটা স্বর্ণের চুরি সাত ভরি সাড়ে সাত ভরি হতে খুব বেশি বড়ো ধরনের প্রয়োজন হয় না দুটি সামান্য মাঝারি চুরি হলেই যথেষ্ট হয়ে যায় অনেক সময় হতে সেগুলির আলোকে বোঝা যায় एक क्षेत्र स्वर्ण मान हलिष्टि रहा है कारो स्वर्णकार जी साढ़े सत भरी चे बी है तब एक ये एकक्र होते एक बड़ी माँ रे मे रोन सब मिले जी साढ़े सत भरीबाता नर मार अधी मार, मार मालिकानाधीने जा रही है सेटाई जी साढ़े सत भरी चेहर बसी है मेर अधिक साढ़े सत भरी बसि है তাহলে মার উপরও জাকাত হবে মেয়ের উপরও জাকাত দিতে হবে আর যদি কারো কাছেই ভরি বা তার বেশি নেই তাহলে কারো উপর জাকাত যদি অন্য ভরি একজনের কাছেই থাকে তাহলে এর জাকাত দিতে হবে সকলের নিয়ে একত্রে করে এর জাকাতের নিয়ম নয় ঠিক একইভাবে আমরা বলবো দ্বিতীয় শর্ত হলো হাল আলাই হিল হাউল যখন এক বছর পূর্ণ হবে কারো সম্পদের কার অলংকার যদি তার অধীনস্থ বছর না থাকে তার আগে তিনি বিক্রি করে ফেলেছেন বা কাউকে দিয়ে ফেলেছেন তাহলে তার উপর জাকাত ফরজ নয় জাকাত আপনি কিভাবে দেবেন এই অলঙ্কারের প্রতি বছর আপনি এর থেকে পয়সা দিয়ে জাকাত দেবেন না অলঙ্কারের কিছু অংশ আপনি দিয়ে ফেলবেন জবাব আসলে জাকাত দেওয়ার নিয়ম অনুযায়ী যেটি বোঝা যায় তাহলে যে সম্পদের জাকাত ফরজ হয় সেই সম্পদ থেকে জাকাত দেওয়ার নিয়ম সেই নিয়মের আলোকে আপনার কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে আর সেই সম্পদ থেকে আপনি করলেন। তাহলে আগামী বছর আপনাকে আর সাড়ে সাত নেই আপনার কাছে অতএবের জাকাত দিতে হচ্ছে না পক্ষান্তরে যদি এবছর আপনি টাকা দিয়ে জাকাত দিলেন তাহলে আবার আগামী বছর এই পরিমাণ থাকলেও আপনাকে সেই টাকা দিয়ে জাকাত দিতে হবে সুতরাং আমরা বলবো যে সরাসরি সেই সম্পদ দিয়েই যদি আপনি জাকাত দেন একটা নাকের ফুল দিয়ে হতেবার এবার দিয়ে ফেললেন তাহলে আপনার কাছে আর সাড়ে সত বুড়ি নেই আর জাকাত নেই অথবা একটা আংটি দিয়ে জাকাত দিয়ে ফেললেন তাহলে আর সম্পদও নেই জাকাত নেই কেউ যদি টাকা দিতে চান তাহলে কিভাবে দিবেন তাহলে এই সম্পদটা এই অলঙ্কার যেটা আপনি ব্যবহার করছেন এটা বাজারে নিলে যেই পরিমাণ আপনি দাম পাবেন সেই পরিমাণ আপনি মূল্য হিসাব করে সেই হিসাবে আপনি জাকাত দেবেন এটা বানানোর সময় যা হয়েছিল তা নয় তা দাম ধরে রাখবেন না কম হোক বা বেশি হোক সেটা নয় বরং এটা এখন মার্কেটে আপনি নিলে যেরকম দাম পেতে পারেন সেটা আপনি হিসাব করে সেই অনুযায়ী শতকরা আড়াই টাকা হিসাবে জাক্ষাত বের করবেন আল্লা সুহানা হা তালা সঠিক বিষয়টি আমাদেরকে অবলম্বন করে সেই হিসাবে শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ সন্তুষ্টি যেন অর্জন করতে পারি সে লক্ষ্যে যেন আমরা জাকাত দিতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা মা বোনদের অলংকারের জাকাত সম্পর্কে আমরা শুনলাম সাথে আরেকটি বিষয় মা বোনদের সাথে সম্পৃক্ত সেটিরও জাকাতের বিষয়ে শুনতে হয় তা হলো মা বোনদেরকে আল্লা সুভালতালা আরেকটি বিশেষ ব্যক্তিগতভাবে অর্থের মালিক করে দিয়েছেন সেটি হচ্ছে মহর বিয়ের সময় আমরা অনেকেই নিজের প্রশংসা করানোর জন্যে মহরের অঙ্কটাকে বড় করার চেষ্টা করি এটি কখনো উচিত নয় বরং উচিত আপনার সামর্থ্য অনুযায়ী যা আপনি নগদ দিতে পারেন সেটি হলো উত্তম এর অর্থ বাকি রাখা জায়েজ নাই তা নয় জায়েজ রয়েছে সেই মহরের ক্ষেত্রেও আপনাকে জাকাতের বিষয়টি চিন্তা করতে হবে যদি মহরের সম্পদ বন তার অধীনে পেয়ে যান এবং সেটা জাকাতের পরিমাণ হয় বৎসর পূর্ণ হয়ে যায় তাহলে তিনি জাকাত দেবেন আর যদি সেটি তার হাতে না আসে তাহলে তার জাকাতের বিষয় নয় বরং যিনি সেটাকে এখনো পরিশোধ করেননি মনে করতে হবে তিনি যেন ঋণগ্রস্ত হয়ে আছেন তাহলে ক্ষেত্রে তার বিষয়টি কঠিন এসে যায় আল্লাহ রবিল্লা আলমিন এই বিষয়টি যেন সহজ হয় সেই পথে আমরা চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ও আখরে দাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসাল্লাহালী মোহাম্মদ ওয়াল আলী হোসাহ আজমাইন রকাত আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बेमेल करेट पिस डट ई मानवतार समाधान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 कत कार्यकिन मोमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय